এক দল কুরআন শুনেছে তারা বলল ইন্না কুরআন আজাবা আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি ইয়াহদি ই যা সরল পথ প্রদর্শন করে আর আমাদের প্রতিপালকের মর্যাদা অতি সমুন্নত মাত্তাহা সোহিবাতান তিনি কাউকেও না স্ত্রী রূপে গ্রহণ করেছেন ওয়ালা ওয়ালাদান আর না সন্তান রূপে धारणांग जिन मानव कख करा তারা জিন্দের কতিপয় লোকের আশ্রয় গ্রহণ করতো সুতরাং তারা ওই জিন্দের আত্মগরিমা আরো বর্ধিত করে দিল্না কামা বনা आसमान संबदान करते चाहम तक पेलमण शुहान সুতরাং এখন যে কেউ শুনতে চায় সিহাবার সে তার উপর নিক্ষেপের জন্য এক জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয় লা আর আমাদের মধ্যে কেউ কেউ নে আর কেউ কেউ অন্য ধরনের রয়েছে কুন আমরা বিভিন্ন পন্থার উপর ছিলাম আর আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ আমরা ভূপৃষ্ঠে আল্লাহকে পরাজিত করতে পারবো না আর না পলায়ন করে তাকে পরাভূত করতে পারব প্রতিপালকের প্রতি ইমান আনবে তার না কোনো হাসের আশঙ্কা থাকবে আর না বৃদ্ধির و انا من المسلمون আর আমাদের মধ্যে প্রতিপয়ত মুসলমান আছে ও মিনাল কাসিতুন আর আমাদের মধ্যে প্রতিপয় বিপদগামী আছে ফামান আসলামা অনন্ত যারা মুসলমান হয়েছে ফা উলাইকা তাহররাউ রশাদা তারা কল্যাণের পথ খুঁজে নিয়েছে ও আমমাল কাসিতুনা আর যারা বিপদগামী ফকানু লিজাহান্নামা হাতাবা তারা দোজখের ইন্ধন ও وَعَلَّهُ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ আর যদি এরা সরল পথে থাকত লাস লা আসফাইনাহুম তবে আমি তাদেরকে তৃপ্ত করতাম মাআন গদাক ক শতছলতার পানি দ্বারা লিনাফতিনাহুম ফি যেন তাতে তাদের পরীক্ষা করতে পারি ও মাই ইউরিদু আন আর যে নিজ প্রতিপের স্মরণ হতে ফিরে থাকবে আর যত শেষদা আছে তা সমস্ত আল্লাহর হক আহাদা সুতরাং আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করোনা আব্দুল্লাহ ইয়া प्रभुर इबादत करा दिन जे, আমাকে আল্লাহ হতে না কেউ রক্ষা করতে পারবে আর না তিনি ব্যতীত আমি কোন আশ্রয় পেতে পারি আর যে আল্লাহ ও তার রাসুলের আদেশ অমান্য করে জাহান্নাম তবে নিশ্চয়ই তাদের জন্য দুজকের অগ্নি রয়েছে যাতে তারা সর্বদা অবস্থান করবে দেওয়া হচ্ছে ফাঁসাইয়া আলমা তখন জানতে পারবে কার সাহায্যকারী দুর্বল আদাদা কার দল সংখ্যা যে বস্তুর তোমাদেরকে দেওয়া হচ্ছে তা প্রতিপালক তার জন্য কোন দীর্ঘ মেয়াদ নির্ধারিত করে রেখেছেন আলমুল তিনি অদৃশ্য বিষয়ের পরিজ্ঞাতা অতএব তিনি অবহিত করেন না তিনি তার গাইবি বিষয় সম্বন্ধে কাউকেও ইল্লা মানির তাব আমসলিন কিন্তু হ্যাঁ নিজের মনোনীত কোন রসুলকে ফাইন্াহু ইয়াসলুকু মিম্বাইন দাই হি অমিন খলফিহি রসদা তখন এই রূপে জানান যে ওই রসুলের সম্মুখে ও পশ্চাদ দিকে প্রহরী ফেরেসাদেরকে পাঠান প্রতিপালকের বার্তা আর আল্লাহ তাদের সকল অবস্থা বেষ্টন করে আসেন আদাদা আর তিনি প্রত্যেক বস্তুর সংখ্যা অবগত আছেন